বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الاولين والآخرين نبينا واممنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك যে প্রে বসে পিস আপনাদের প্রত্যেককে মোবারক আমরা আমাদের এই আয়োজনে ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাকে নিয়ে কারণ আজ কবির আগুনা আমাদের কাছে স্বাভাবিক হয়ে পড়েছে অনেক বড় কিন্তু মনে হয় যেন ছোট তুচ্ছ হালকা অথচ অপরাধকে অপরাধ মনে না করা এবং অনেক বড় অপরাধকে তুচ্ছ এবং ছোটো মনে করা এটাও আরও একটিও বড় অপরাধ বন্ধুগণ আজ বিভিন্নভাবে আমরা বড় বড় অপরাধকে তুচ্ছ করে সমানে করে যাচ্ছি আর অপরাধ যদি কন্টিনিউ হতেই থাকে নিজের কল্যাণের জন্যে অপরাধকে অপরাধ জেনে তা বেচে বেঁচে থাকার চেষ্টা করা উচিত হয়তো অনেকেই বলবেন কোনটি বড় অপরাধ কোনটি ছুটো তা জানি না জানলে তো তুচ্ছ জ্ঞান করতাম না জানা তো উচিত কিন্তু না জেনেও আরেকটি অপরাধ তবে বন্ধু অন্তত এই অপরাধ থেকে যাতে আমরা বেঁচে যেতে পারি সবাই মিলে এইজন্য আমাদের এই জন্য আমাদের আয়োজনকে ইমানের দাবিতে পরস্পর ভালো কাজে উদ্বুদ্ধ করা মন্দ কাজ থেকে নিষেধ করা এবং পরস্পর পরস্পরের অবিভাবকত্তে ধন্য হওয়ার জন্যে সব সময় অন্যায় থেকে নিজে বিরত থাকব অন্যকে বিরত রাখব। এইভাবে জীবন পরিচালনার তৌফিক দিন আমিন আর আমাদের আয়োজনটা আলামিন কবুল করে নিনা গুনা নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো সীমা লঙ্ঘন করা মাত্রাতিরিক্ত করা কোন জিনিস অ্যাক্সেস করা হারাম করেছেন এটা কবিরা গুনা সবকিছুর সীমানা নির্ধারণ করে দিয়েছেন সবকিছু সীমা রয়েছে প্রান্ত সীমা রয়েছে লিমিটেশন রয়েছে কবিরা গুনা বলে ঘোষণা করেছেন সুতরাং আমাদের প্রত্যেককে জানা উচিত প্রত্যেকটা ব্যাপারের সীমা প্রান্তরেখা কদ্দূর লিমিটেশন কদ্দূর তা জানা উচিত এর অতিরিক্ত করা উচিত নয় বাউন্ডারি ক্রস করা উচিত নয় বাহিরে যাওয়া উচিত নয় কবি রাখুন বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই কারণ আজ বিভিন্নভাবে আমাদের তারা সীমা লঙ্ঘন হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলীসাল্লাম যে প্রত্যেক রাজা বাদশাহ প্রত্যেক দেশ এবং জাতির সব ব্যাপারে সীমানা রয়েছে আর তার বিশাল কর্তৃত্বময় রাজ্যে আকাশ আর জমিনে সবকিছুর জন্য সবকিছুকেই সীমা নির্ধারণ করে দিয়েছেন সীমা যে উতরে যায় সে ধ্বংস হয়ে যায় বন্ধুগণ আল্লাহ আলাহুয়ালা যারা সীমা লঙ্ঘন করে তাকে পছন্দ করেন না বরং দুনিয়া এবং পরকালের সফলতা তাদের জন্য। যারা লিমিটেশনের ভিতরে থাকে লিমিটেশন ক্রস যারা করে না রব্বুল আলমিন বলেছেন তিলক পরস্পরকালের চিরস্থায়ী জান্নাত তাদের জন্য যারা এই পৃথিবীতে অহংকার আর ধাম্বিকতা করে না সীমালংঘন করে না মাত্রাতিরিক্ত করে না আর সন্ত্রাস ফাসাদ করে না বন্ধুগণ করলকারিম আমাদের সামনে সীমালঙ্গনের অনেকগুলি ইতিহাস তুলে ধরেছে যারা সীমালংঘন করেছেন তাদের ইতিহাস তুলে ধরেছে সীমালঙ্গনের ইতিহাস কদ্দুর যায় সীমালঙ্ঘন করলে পৃথিবীতেই ধ্বংস হয় ইতিহাস তার সাক্ষী সুতরাং সীমা বুঝা উচিত সীমার ভিতরে থাকা উচিত লিমিটেশনের ভিতরে থাকা উচিত নিজে যা তো করতে পারি না আরেকজনের কাছ থেকে এর চেয়ে বেশি দাবি করা চাওয়া মানুষত্বের দাবি নয় পশুত্থ বন্ধুগণ আজ আমাদের মাঝে এমন প্রশুত্ত বিজয়ী হয়ে যাচ্ছে আমরা মানুষ না निकृष्टाणी चाल चलन अभ्यारा लिमिटेशन बुजोना सीमा बुझो ना सीमार बाहर चलते जाओ बंधुगण अब करीमा अतिक्रम कर प्राय चित পরিণাম কি হয় তার ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ সফতলা কোরআন আল করিমে সীমা অতিক্রম করার যে দলিল তুলে ধরেছেন একটা একটা করে যদি আমরা দেখি অন্তত কয়েকটি যদি অন্তত দেখি আল্লাহ সুফানু আলি হিসাল্লাহসালামের সম্প্রদায়কে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন নু আলি হিসাল্লাহাতাম তাও আদিয়েছেন দিয়েছেন বা করতে বলেছে সীমার ভিতরে থাকতে বলেছেন কিন্তু নো আলী হিসাল সম্প্রদায় সীমা অতিক্রম করেছে বোল আলমিন আমাদের সামনে তুলে ধরেছেন ইতিহাস নোয়ালি হিসাল সম্প্রদায় অত্যধিক সীমা লঙ্ঘন করেছে বুলাল নুহ আলী ইসালসমকে বলেছেন আরো মস্কারি আরো ঠাট্টা বিদ্রুপ আরো সীমা লঙ্ঘন উঠিয়ে দিয়েছেন যখনই নৌকার পাশ দিয়ে তারা যেত মস্কারি করত। পাগল নাকি অস্ত নাকি সীমা লঙ্ঘন করার সীমানা কদ্দুল নো আলি হিসাল্লাহালাম নৌকা বানাচ্ছেন তারা নৌকার পাশ দিয়ে কুল্লামা মর আলহী যখনই তারাকে অতিক্রম করে ওই পাশ দিয়ে যায় মস্কারি করত বিদ্রুপ আর ঠাট্টা করত। সেমা অতিক্রম রব্বুল আলমিন বলছেন মো আলী হিসালাম ওহ নৌদের মস্কারি আর ঠাট্টায় একটু ধৈর্য ধরো তুমিও একদিন মস্কাড়ি করতে পারবা আলী নাল্লাহম রব্বুল আলমী নির্দেশনায় ধৈর্য ধারণ করেছেন ওদের সীমা অতিক্রম করেছে রব্বুল আলমীন গজব দিয়েছেন ওফার তন্দুরি রুটি বানায় যে দগদগে আগুনের চুল্লি তার ভিতর ফেটে যেখান থেকে আগুন বের হওয়ার কথা ওখান থেকে বের হতে লাগলো ফিনকি দিয়ে আগুন পানি আগুনের চুল্লি থেকে পানি বের হতে লাগলো আরোহন করলেন ঝড় তুফান বৃষ্টি আর থেকে পানি শুরু হলো নোয়ালি হিসালাম তার দাওতি তার স্ত্রী তার পুত্র করে তুমি তো ওয়াদা করেছো। এই বন্যার পানিতে ডুবিয়ে মারবা সবাইকে কিন্তু আমার সম্প্রদায়কে আমার আহালকে তুমি ধ্বংস করবে না নিশ্চয়ই আলী হিসালাতাম পুত্রকে ডেকে বললেন ও আমার পুত্র আসো আমাদের সাথে নৌকা আরোহণ করো পুত্র বলল না ওই যে ওই যে পাহাড় ওই যে চোরা পর্বত এর উপরে ইন বন্যার থেকে সৌচ্চ পর্বত পাহাড় আমাকে রক্ষা করবে আজকের এই বিপদের দিনে রব্বুল আলমিনের শাস্তির দিনে সীমালঙ্গনকারীদের শাস্তির দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না রব্বুল আলমিন ছালা। তিনি বরং রব্বুল আলমিনকে আবদার করলেন রবুল আহমিন বললেন অনু আলী হিসালাম তোমার পুত্র হতে পারে কিন্তু কিন্তু ইন্নাহু আহলিক সে তোমার রক্তের কিন্তু তোমার বংশধর হওয়ার অধিকার রাখে না ইন্নাহু আমালুন, আমলন কারণ সে সীমালঙ্গনকারী সে ভালো কাজ করিনি আমরা হয়তো বুঝিনা না অনুধাবন করতে পারি না সীমা অতিক্রম করলে শাস্তি ডাইরেক্ট চলে আসে হতে পারে অনেক কঠিন না হয় সিগনাল দেন রব্বুলা আলমিন সিগনালটা বুঝার ক্ষমতা থাকা উচিত বন্ধুগণ আর এই বিষয় নিয়ে আরও কথা বলবো একটি বিরতির পর আমাদের সাথেই সাথে রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং এই মাসে কিয়ামতের গুরুত্বপূর্ণ রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া জৈবিক চাহিদা পূর্ণ করা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 আমরা আলোচনা করছিলাম সীমালঙ্ঘন করাটা কবিরা বড় অপরাধ যারা লঙ্ঘন করেছে রক্ষা পাইনিুল মুশারফাকে জগৎ সমূহের জন্য হুদা হিসেবে পৃথিবীর প্রথম বৃত্তি হিসেবে ঘোষণা করেছেন করল করিমে তিনি বলেছেন কিন্তু সীমা যখন লঙ্ঘন করে চলে আসে পেশ করেছেন আবরাহা ধরাকে কে সরা জ্ঞান করে কাবাতুল মুশার্রাফায় মানুষ হজ করে তার সহ্য হয় যে লোকজনকে ডাকছে আমার ওখানে আসো কেউ তো যায় না কারণ কাবাতুল মুশার্রাফা তো মাখ্যাতুল মোকার জগৎ সময়ের জন্য হুদা হিসেবে তাকে ঘোষণা করেছেন কিন্তু আব্রাহা বুঝেনি সীমা লঙ্ঘন করেছে কি কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্যে নিয়ে রা হয়েছে তার পাওনা হিসেবে তাকে কি দিয়েছেন ছোট্ট একটি সুরাতে রবুল আলমিন আমাদের জন্যে জানিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসমের জন্মের মাত্র কিছুদিন আগের ঘটনা রব্বুল আলমিন বলেছেন তারা তারা একটু লক্ষ্য করি একটু একটু দেখো ভালো করে ইতিহাসের পায় নিজের হৃদয়ের আয়নায় নয় ভালো করে দেখো সীমালঙ্গনের শাস্তি কি আব্রাহার সীমালঙ্গন কি পরিণতি ডেকে এনেছিল তার বিশাল হাতির বাহির নিয়ে এসেছে রব্বুল আলমিন সীমালঙ্গনের জন্য সায়স্তা করেছেন अनंतकाले सवार जन दृष्टान लक्ष्य कर आलमीन की ध्वस कर आलमीन विशाल हाथी बाहर षड़ शक्तिम्ता सब ध्वस कर इतिहास वर्णन सत्य प्रमाणित तक কাবাতুল মুশার্রফার হেফাজত তথা মুতওয়াল্লি হিসেবে সহজ ভাষায় আমরা যে বলি কাবাতুল মুশার্রফা মসজিদুল হারামের ওই সময়ের তামির করতেন পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব নিয়ে নিজেই সব কিছু করতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লামের দাদা আব্দুল মুতালেব আব্দুল মুতালেব কাবাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন ব্যক্তিগতভাবে পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে কিন্তু আব্রাহা যখন আসলো শুনল কাবাগরের কে রক্ষণাবেক্ষণ করে তার উপরেও অত্যাচার জুলুম করা দরকার ভয় দেখানো দরকার তাই আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালেবের উঠ নিয়ে নিয়ে খেয়ে ফেলছিল আব্দুল মুত্তালেব নিজেই আব্রাহার কাছে দেখা করলেন দেখা করে বললেন দেখো তুমি কি করতে এসেছো এটা আমার দেখার বিষয় নয় তুমি কাবাগর ধ্বংস করতে এসেছ এটা কাবাগরের মালিক একজন আছেন তিনি রক্ষা করবেন কাবাগরের রব কাবাগরকে রক্ষা করবেন আমি এবারে কিছুই বলবো না কিন্তু আমি তো উটের মালিক আমার উট তোমার লোকজন খেয়ে ফেললো কেন ধরে নিয়ে আসলো কেন আমার উট ফিরায় দাও আবদুল মুতালেব নিজের উটের জন্যে তার কাছে দাবি করলেন কাবাগর ভেঙে ফেলার সীমালঙ্ঘন করার পরিণতির জন্যে রব্বুল আলমিনের কাছেই তার দায় ছেড়ে দিলেন আব্রাহা কোনো বুঝতে পারিনি বরং নিজের শক্তি সামর্থ্যের ধাম্বিকতায় যখন কাবাগর ধ্বংসের প্রস্তুতির জন্য আগাতে চাইল রব্বুল আলমিন ছোট্ট পাখি ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন বিশাল হাতির বাহিনী ধ্বংস হয়ে গেল ছোট্ট পাখির দ্বারা কিভাবে আর পাখি নিক্ষেপ করলো ঝাঁকে ঝাঁকে পাখি এসে হাতির বিশাল বাহিরের উপরে নিক্ষেপ করতে লাগলো পাথর তো সাধারণ পাথর ছিল না বিশেষ রেজিস্ট্রি গীত বিশেষ পাথর পাখি ঠুটে করে আর তার পায়ে করে এনে মারতে লাগলো রব্বুল আলমিন বলেছেন ঝাকে ঝাঁকে পাখির ছুট্ট ছোট্ট বয়ানা বিশেষায়িত পাথর তাদেরকে কি করে দিল ফাজ কোন জিনিস চাবায়া জাবর কাটা করলে যেমন হয় ঠিক চর্বিত জাবর কাটা বিষয়ের মতো করে দিলেন রব্বুল আলমিন হাতির বাহিনীকে ইতিহাসে করিমে উল্লিখিত ইতিহাস গুলোর পরে যদি স্বাভাবিক আমরা নিজেরাও পৃথিবীর ইতিহাস খুঁজে দেখি পৃথিবীতে যুগে যুগে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে কর্তৃত্ব হাতে পেয়ে ক্ষমতা হাতে পে সীমা যারা করেছে সীমা যারা লঙ্ঘন করেছে বিভিন্নভাবে তাদের কি পরিণতি হয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী সারা পৃথিবী তাদেরকে লানত করে সীমা লঙ্ঘনকারীকে কেউ ভালোবাসে না পৃথিবীর কোনো ইতিহাস তার পক্ষে দুই কলম প্রশংসায় লিখে না বরং সীমালঙ্গনকারীদের জন্যে কেবল দীক্ষার কেবলই নিন্দা কেবলই বেদনা আর কষ্ট আর এদের করুণ পরিণতি সীমালঙ্গন যারা করেছে হয়তো রাজ রাজা হয়ে ক্ষমতার নির্বাহী অবস্থান দিয়ে সীমালঙ্ঘন করেছে পরবর্তীতে জেলে পুরে অন্ধকার প্রকুষ্টে জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছে হয়তো ক্ষমতার কারণে কর্তৃত্বের কারণে মানুষের উপর সীমালঙ্ঘন করেছে জীবনের শেষ দিনগুলো কারাগারের অন্ধকার প্রকুষ্টে কাটাতে হয়েছে অথবা ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে অথবা দেশান্তরিত হতে হয়েছে এটা প্রমাণিত সুতরাং বিভিন্নভাবে যারা সীমালঙ্ঘন করেন হতে পারে তা ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে যে যে অবস্থানেই থাকুন না করে সীমালঙ্গন করবেন হয়তো সাময়িক সীমালঙ্গন করে কারো জন্যে কোনো কল্যাণ করে দিলেন কারো উপকার করে দিলেন কিন্তু যেনারা উচিত সীমা অতিক্রম করে সীমালঙ্গন করে কারো জন্যে কোনো উপকার করতে যাওয়াও নিজের বিরুদ্ধেই উল্টু হয়ে ঘুরে আসা পৃথিবীতে সাক্ষী সুতরাং সীমালঙ্ঘন নয় কোনো ব্যাপারে শরীয়তের আইন কানুনের ব্যাপারে বিধিবিধানের ব্যাপারে जीवनजात्रार बेपारे निवाह क्षमत और अवस्थान निजे कर प्रयोग बेपारे अफिसर बस हुए एक्सिक्यूटीव क्षमता प्रयोग कौ सीमालंगन उचित नए कारण सीमालंगनकारी के सामने हल्युट कर पिछने चरम बददुआ दीते थे और से तो भलो मानूष जाके मानुष पिछने भलोबोले पिछने जर जन दुआ पिछने जर तिर और नींदा चेधारा कांधुगण तीन टाइम उदाहरण दिए बी एक नम्बर जीवन मन कर जीवने तरह निजे एक शारिक सामर्थ्य रत्येकटी जिन निर्धारित लिमिटेशन रहे शर सामर्थ्य और लिमिटेशन बोझा उचित रसुल्लामीजादी দেহের জন্য অধিকার রয়েছে কিন্তু যারা মানব দেহের কথা বুঝে না মনে করে শরীর যা পারি খাটাইয়া লইলাম এমন পশুদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি বন্ধুগণ আজ নিজের শরীরের এই লিমিটেশন আমরা বুঝি না বলে এক পর্যায়ে শেষ হয়ে যেতে হয় পরিবারে দাম্পত্য জীবনে সন্তান আর ছেলে সবারই অধিকার রয়েছে সীমা রয়েছে সীমার ভিতরে থাকতে হয় রব্বুল আলমিনার আইন এবং বিধান আল্লাহ ভাওয়ানাও তার আইন এবং বিধান প্রতিপালনের ব্যাপারে সীমা রয়েছে সীমার অতিরিক্ত করবে নিজেই নিজের ধ্বংস হবে আল্লাহ ভাওয়ানা হওয়া তা আলার নিষিদ্ধ বিষয় আনন্দ আর উৎফুল্লতার সাথে যারা করে সীমা লঙ্ঘন করে বিভিন্ন ধরনের নতুন নতুন অপরিচিত গজব আর আজাবে তারা ধ্বংস হচ্ছে এতো দেখুন না যেমন চরিত্রহীনতা রব্বুল আলমিন যে কোন অবস্থায় নিজের চরিত্র সংরক্ষণ করতে আদেশ করেছেন যারা চরিত্রহীন কেবল আমরা আলেমারাই বলি না জেন্টেলম্যানরাও বলেন যার চরিত্র নাই তার কিচ্ছু নাই সবশেষ শেষ আর আজকে চরিত্রহীনতার মাধ্যমে এমন সব নতুন যেমন বিচার বিভাগ বিচার আর বিচারের দণ্ডকে ব্যবহার করে অনেককে সাহস্তা করা যায় অযাচিত জেল জুলুম জরিমানা দেওয়া যায় কিন্তু জেনে রাখা অন্যায়ভাবে। বিচারের দণ্ডকে কারো বিরুদ্ধে ব্যবহার করলে ওই দিনটা বেশি দূরে নয় তিলকাল কারণ এই পৃথিবীতে হিটলার চিরস্থায়ী হয় নাই মুসলিনী চিরস্থায়ী হয় নাই ফেরাউন আব্রাহা নমরুদ তারাও চিরস্থায়ী হয় না। আবু জহেল আবুলাহরাও চিরস্থায়ী হয় নাই সবাইকে দিন একবার শেষ হয় এই দিন দিন নয় আরো দিন আছে সুতরাং যার বিবেক রয়েছে সীমা করে না মাত্রাতিরিক্ত করে না বন্ধুগণ আল্লাহ যে কোনো ব্যাপারে সীমা করাকে হারাম করেছেন কবিরাগুনা হাসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি কখনো সীমা করব না সীমার ভিতরে থাকব। লিমিটেশনের মধ্যে থাকবো আল্লাহ আমাদের সকলকে তা বুঝার তৌফিক দিন আমিনালামালাইকুম রহমতলাত তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে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 যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হক অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে না कैम छह सल कथाशल জানতে পারে তবে যারা লজ্জিত হয়ে নিশ্চয় মাফ করেন কি করে খাঁটি ত জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও শুধু পিস টিভি বাংলায় তৌবা ও ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার রাত সাড়ে তিনটে বাংলাদেশে পিস টিভি বাংলায়